Peace TV, Bangla. Allah, Allah, ya Rabbi ya Allah. Allah, ya Rabbi, ya Allah. আল্লাহ মুহাম্মদ রাসুলুল্লাহ মুহাম্মদ রাসুলুল্লাহ আরجو رضاকে السلام عليكم ورحمه الله وبركاته الحمد لا نبي بعد اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা পৃষ্টিভি বাংলার এ আয়োজনে অংশগ্রহণের জন্য যারা বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে উৎসুক দৃষ্টিভঙ্গি নিয়ে দূরদর্শনের সামনে বসে আছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ইসলামী আকিদা বা ইসলামী বিশ্বাসকে কলুস মুক্ত করার জন্য খালেস আল্লাহর জন্য তাওহিদকে নিরূপণ করার জন্য আপনাদের সামনে অনেকগুলো বিষয় পর্বভিত্তিক উপস্থাপন করেছি তনমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তাওহিদে উলুহিয়াতের কয়েকটি পর্ব যেখানে এবাদাতকে শির মুক্ত করতে হবে এবাদাতকে সব দিক থেকে একেবারেই কলুসমুক্ত করে একমাত্র আল্লাহ সবাই তালার জন্য খালেস করাটাই আমরা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম আসুন এই মনোজ্ঞ পর্বটি যারা আলোচনা করার জন্য আজকে আমাদের সম্প্রচার কেন্দ্রে তশরিফ নিয়ে এসেছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি রয়েছেন শেখ মুজফর বিন মহসেন সালাম আলাইকুম মরহমতুল্লাহি এবং রয়েছেন শেখ আকরামুজামান বিন আমরা তাহিদে উলুহিয়াতের পর্বগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি এর ঠিক বিপরীত তাহিদে উলুহিয়াতকে কোন জিনিসটা ধ্বংস করে দেয় সেটাও পাশাপাশি একটু পরিচিতি দরকার তা হলে আমরা অনেক সময় জেনে হোক বুঝে হোক অসতর্ক মুহূর্তে হয়তো তাওহিদে উলুহিয়াতের বিপরীত দিকে জড়িয়ে পড়তে পারি আসুন এ পর্যায়েও আমরা প্রথমেই শেখ জামান সাহেবের কাছে যাচ্ছি যে শেখ আপনি বলুন শির্কের ভয়াবহতা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আজকে এই আসরে এই পর্বে শিল্কের আলোচনা করতে যাচ্ছি শির্ক হলো তহিদের বিপরীত বিষয় আরবি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে একটা জিনিসকে যথাযথভাবে জানা সম্ভব হবে তখন যখন এর বিপরীতটা আমি জানতে পারবো যে কোনো জিনিসকে যে কোনো জিনিসের সেই ক্ষেত্রে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের যত বিষয় আছে সমস্ত বিষয়ের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তোহিদ তো এটা জানা যাতে নিখুঁত হয় নির্ভেজাল হয় এইজন্য আমরা পাশাপাশি তার বিপরীত জিনিসটাও আলোচনা করতে চাচ্ছি এই উপলক্ষে অমরুল খত্তাব রাজি আল্লাহন একটা যুগান্তকারী স্বর্ণাক্ষরে লেখে রাখার মতো কথা স্মরণ হচ্ছে তিনি বলছেন লতন কোদনা ওর আল ইসলাম অরুতন অরুতন ইদ আসাইফিল ইসলাম জাহির ইসলাম ছিন্ন ভিন্ন হয়ে যাবে টুকরো টুকরো হয়ে ধ্বংস হয়ে যাবে যখন এই ইসলাম ধর্মের ভিতরে এমন হতভাগাদের জন্ম হবে যারা জাহিলিয়াত চিনবে না আর আমরা সকলেই জানি জাহিলিয়াতের প্রধান উপাদান হচ্ছে যে। শিল্কের ওপরে এই জাহিলিয়াতের ছিল বেনা ভিত্তি এই কারণে আমাদেরকে জানা অনিবার্য তো আলোচনায় তালা মূলত ছিল মুসরেক করার কারণে কিন্তু কাফের কখন হলো যখন বিধান নাজির হলো যখন অস্বীকার করলো তখন কাফের হলো মূলতের উৎপত্তি এই কারণে আল্লাহ তুবর কথা শির্ক সম্পর্কে আমাদেরকে অনেক জায়গায় সতর্ক করেছে এবং কঠিন কঠিন ভাষায় সতর্ক করা হয়েছে নিশ্চয় আল্লাহ তার সাথে শির্ক করার মতো অপরাধ কখনো ক্ষমা করবেন না তবে তার চেয়ে নিম্ন পর্যায়ের অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা দিতে পারে সেখানে একটু আলোচনার সাথে আমি যোগ করে দি দুটা কথা আমরা মূলত আলোচনা করেছি তাওহিদে রুবুবিয়া প্রথমে আলোচনা তাওহিদে আসমা অস্তিফা তারপর তাওহিদে রুবুবিয়া আগে করেছে তাওহিদে উলুহিয়া আমরা তাহিদের মূল তিনটা প্রকার আলোচনা শেষ করেছি বিপরীত দিকটা যে শিরিক হয় সে মর্মে এখন আমরা আলোচনা হবে প্রত্যে শি জি জি এটা প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনাটা খুব সহায়ক হবে জি জি ইনশাল্লাহ এখান থেকে আমরা ভয়াবহতা জানতে যে ক্ষমার অযোগ্য একটা অপরাধ তারপরে আল্লাহ তো বড় কথা আরো বলছেন এটা তো একটা গেল দুই নম্বর আমরা বলতে দুই তিন চার ফার্ম করবে তার উপরে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন অতীতকাল সূচক শব্দ তার মানে নির্ঘাত যেটা অতীতকালে ঘটে যাওয়া কোনো বিষয়ে সন্দেহ থাকে না ভবিষ্যতে ঘটার ব্যাপারে সন্দেহ থাকে কিন্তু আল্লাহ আগের বাক্যের উপরে নির্ভর করে হ্যাঁ আসলে সেরকের বিষয়টি আমাদের খুব ভালোভাবে অবগত হওয়া উচিত যেখানে আল্লাহ বলেছেন प्रथम क्या हमारा अल्लाह अल्लाह बिंदु मत शरिक करबे তাহলে অবশ্যই এই দুইটি বিষয় হবে না এই কারণেই আল্লাহ বলেছেন লাউ মাকানু তারা যদি শেরেক করে তাহলে তাদের আমল বাতিল হয়ে যাবে আসলে আমাদের একটা কথা জরুরি ভাবে অবগত যে মানুষ যদি যে নেকির কাজটা করেছিল সেই কাজটা টিকলো না সেটাও পাপে পরিণত হলো কারণ সেটা বাতিল হয়ে গেল শুধু সাধারণ জনগণ কেন এই বাক্যটি আল্লাহ তালা উপরে নবীগণের আলোচনা করতে করতে এসে বলেছে এরপরেও ওই যদি আমরা পৃথিবীর সকল মানুষকে ধরে অন্তর্ভুক্ত হয়ে যাবেন যারা বিপদগ্রস্ত যাদের ফলাফল ভয়াবহ তার মধ্যে আপনিও হয়ে যাবেন এই কথাটা আল্লাহ তালা আমাদের নবীকেও বলছেন যে আপনি করলে আপনার হবে মানুষ তাহলে তার ফলাফল জাহান্ন জাহান্নাত নয় শির যদি মানুষ করে তাহলে তার অতীতের নেকি নষ্ট হয়ে যাবে এ কারণেই রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বিষয়টি খুব কঠিন ভাবে পেশ করেছেন মাঝ রাজি আল্লাহ তাল বলেন जतई हम जाल हत्या मान कि पृथ्वी मुखो मुखी हम श्रया जा मानुष আর অবগতিতে থাকা একান্ত ভাবে জরুরি জি ধন্যবাদ বলা যেতে পারে যে কত জঘন্য কত নিকৃষ্ট আল্লাহর আল্লাহ করল আর জুলুম বা ঘটালো না ঘটালো না তাদের জন্য নিরাপত্তা রয়েছে তারাই হলো হেদায়তপ্রাপ্ত আল্লাহ রব্বুল আলম শুধু একটা শর্ত করলেন কেন শুধু শিরিক শর্ত করলেন কেন আরো তো অনেক পাপ রয়েছে আমরা বিরতির দ্বারে প্রান্তে উপস্থিত হয়ে গেছি আমরা বিরতির পরে আবারও আপনার কাছে ফিরে আসবো ইনশাল্লাহ আলোচনা শোনার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সামান্য সময়ের জন্য আমি আপনারা দেখছেন যথ প্রজ্ঞা সেরিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধনা ডক্টর মঞ্জুর चलूर जीवनिष्ठ और सतोष जनक करते मानवतार कल्याण इसलामी सारिया अनुष्ठान पिसाए আসসালাম আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পরে আবারও আমাদের ধারাবাহিকতা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি ফলিল্লাহ ইম আর বিরতিকালীন সময় যারা সঙ্গে ছিলেন অনেক অনেক ধন্যবাদ আসুন আমরা কালক্ষেপণ না করে আমাদের আলোচনার পর্বে চলে যাই যে শেখ মুজফর বিন মোহসেন আল্লাহ না করে বেদাত আছে আরো অনেক কিছু হারাম আছে না ইত্যাদি অনেক আছে আল্লাহ রাবুল্লাহ আলমিন তহিবটাকে গুরুত্ব কত দিয়েছেন হাদি যে তার মধ্যে পায় রসুল্লাহ বলছেন আল্লা আর এই এতগুলো পাপ করেছ কিন্তু এই পাপের সঙ্গে কোনো শিরিকের পাপ মিশ্রিত হয়নি কুরা বি আমি আল্লাহ তোমার কাছে হাজির হব সমস্ত পাপ ক্ষমা করার পরে বুঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলমের সঙ্গে আসছে ক্ষমা করবেন আল্লাহ চাইলে আর একটা বিষয় হলো এই যে শিরিক কত জঘন্য আর কত অপরাধ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি পাপ করে অন্যায় পাপের কারণে জাহান নামে থাকতে পারে আমার সুপারিশ এসে তবে মানে আল্লাহ রসুল সাল্লাম তিনি পর্যন্ত কোন সিরিককারী ব্যক্তিকে জাহান নাম থেকে সুপারিশ করে বের করতে পারবেন না এই সুযোগটা আল্লাহ শেখ মুজর শেখ আব্দার মনে হয় যে কিছু কালো হাড়ি টাঙিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি যদি আলোচনা করেন তাহলে আমাদের দর্শক শ্রোতারা একটু উপকৃত হতে পারে আলহামদুলিল্লাহ আসলে বিষয়ের ভয়াবহতা আমাদের আগে উপলব্ধি করা উচিত ভয়াবহতা সম্পর্কে আমরা তো কোরআন থেকে অনেকগুলো যে পয়েন্ট অলরেডি জেনেছি আমি সবচেয়ে যেটা মানে স্পর্শকাতর একটা বিষয় যেটা হয়তো অনেকেই খেয়াল করেননি শিল্কের ভয়াবহতারা আগে আমরা শ্রোতা দর্শক মন্ডলীর সাথে একটা বিষয় একমত হই যে সিল্ককে কি আমরা মহাপাপ বলি না নিশ্চয়ই এ ব্যাপারে সবাই একমত এই মহাপাপের তো মহা ক্ষতিও থাকতে পারে শাস্তি হওয়ার দরকার মহা ক্ষতি মহাশাস্তি এগুলো আমাদের জানা দরকার তো শির্ক যদি মহাপাপ হয় তাহলে এর মহা ক্ষতি মধ্যে একটা ক্ষতি হলো আমরা কোরআন থেকে জেনেছি যে মহাক্ষতি হলো তার ইসলাম ভঙ্গ হয়ে যায় যেহেতু ব্যক্তি কিভাবে এই শির্ক করার পর সে ইসলামে থাকবে এই জন্য মসজিদুল হারামের একজন প্রাক্তন খতিব আবুসাম আব্দুজাহের উনি বলছেন যে আসলে সির্ক জাহিলিয়াতে যা ছিল বর্তমান যুগে তাই আছে তাই আছে খালি পার্থক্যটা এই যে ওরা যুগের এগুলো করত আর বর্তমানে মুসলমান কাজ একই কাজ এক সিরিয়াল একই এক দুই তিন চার পাঁচ ছয় জাহিলি যুগে যা তো সব সিরকের আইটেম বর্তমান যুগে খুলি পার্থক্য হলো আবদুল্লাহ আবদুল করিম নুরুল ইসলাম মনিরুল ইসলাম মুজাহিদুল ইসলাম এটা আমাদের মাধ্যম চেঞ্জ হয়নি খালি চর্চাকারীরা তারা ছিল মোহাম্মদের যুগের জাহিলি যুগের আবুল আহা বর্তমান যুগে আমরা নুরুল ইসলাম এখন আমার ইসলাম ভঙ্গ হয়ে যায় আপনি এটা এক নম্বর করে রাখেন তাহলে কিভাবে ইসলাম থাকতে পারে আপনি জাহিলি যুগের আসল যেটা জাহালাতের যেটা আসল রোগ আসল অপরাধ সেটাতে আপনি জড়িত হয়ে যায় আমরা এই মহাপ আছে মহাপ যেমন মহা ক্ষতিও তেমন সেটাই আমাদেরকে বুঝতে হবে ইসলাম ভঙ্গ এ কারণেই রসুল সাল্লাহ আলাইসাল্লাম একে সবচেয়ে বড় বলেই উল্লেখ করেছেন आब्दुलर रज्ला रसुल्लाह आलहीसलम अकबर थलासा सब चे बचे तीन तरह बड़ो पाप हे अल एसर कबिल्ला अल्लाह सदस्य सरक्र पपर सरियल दीते गए रसुल सल्लाह अलीसल्लम एक नम्बर ये शिक्ष के रेखेन एर पर ओकुकुल पिता मातर अबाध चला তারপরে বলেছেন শাহাদা তোর মিথ্যা সাক্ষী দেওয়া এই কথাটা রসুল পেশ করেছেন সবচেয়ে বড় পাপ কোনটি তখন আল্লাহ রসুল ওই কথাটাই উত্তরে বললেন আমা খালাকা তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে এমত অবস্থায় আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন अल्लाहर एबादते ग्लाह को मानार बेपारे तुम आ कामी परकाले सफलता अर्जन कर तुम्हें आल्लाह सदे सरक कर जीवने ये तुम्हार जीवने सबसे बड़ो पाप बड़ पाप जिज्ञासी बलें एरपर कोल्लाह रसुल, रसुल तक अल्लाह रसुल बल तकला खिया मार সন্তানকে হত্যা করবে খাদ্যের ভয়ে জিজ্ঞাসা করে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিরিয়ালে এই দুইটা হাদিসেই সিরিয়ালে রাসুল সাল্লি সাল্লাম এক নম্বরে শিরকে বড় পাপ বলে ক্ষমার অযোগ্য এক থেকে সরে অনেক বিষয় ফুটে উঠে যে ওমাল ইনামিন যে কথাটা বলতে চেয়েছিলাম যে এই সমস্ত সিরিককারীদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না এটা না আল্লাহ সাহায্য করবেন আর নবী সাহায্য করে কারণ আমরা দেখেছি হাদিসের মধ্যে রসুলাম বলছেন যে কাল কেয়ামতের মাঠে ইব্রাহিম আল্লাহাম তার বাপের জন্য সুপারিশ করে যাবেন তার বাপ দেখে বলবেন আসিকা বেটে আজকে যা বলবে তাই শুনবো তোমার নাফরমানি করবো না কিন্তু আল্লাহর করবেন সুপারিশ করতে পারবেন না এই ইব্রাহিম সালাম তার নিজের বাপের সুপারিশ করতে পারবেন না এই দ্বারা প্রমাণিত হয় যে পৃথিবীর কোন নবী এরকম শিরিককারী কাফের কোন মুসরেকে সুপারিশ যে ব্যক্তি শিরিক করে মারা গেল এ ব্যক্তি জাহান নামে যাবেই নেই আবার যে ব্যক্তি শিরিক না করে মারা গেল সে ব্যক্তি যাবে এর অর্থ হলো এই যে ব্যক্তি আমি এখানে একটা মানদণ্ড বলছি যে যতই নেকির কাজ করুক না কেন একটা সিরিক করার কারণে সব নেকিগুলো পাপে পরিণত হবে যাহ নষ্ট হয়ে যাবে আর একটা হলো আর যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে সে জানাতে যাবে ওই ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে দিতে পারেন ও জান্নাতে যাবে শিরিক যদি একটা বিষয় হয় ছোট কোনো বিষয় হয় এখানে মনে হচ্ছে এত বড় পাপ হজ্যের মত নিকি কে নষ্ট করে দিবে জাকাতের মতো মসজিদ তৈরি করেছে সে নাকি নষ্ট করে দিবে মানে এই ব্যক্তির বুঝটা যেন অনুরূপ আমি পুকুরের মধ্যে বিষ দিলাম আর গজাল মাছটা মরবে না এমনটা নয় না পুকুরে বিষ দিলাম আর রুই মাছটা মরবে না সব মরে যাবে এমনটা নয় পানিও যেমন নষ্ট হবে মাছও তেমনি মরবে সব জন মরে যাবে ঠিক সিঁড়ি আর যখনই পাপের যে হাদিসে সিরিয়াল বিবরণ দিয়েছেন আগে সাতটি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো তার এক নম্বরে তিনি বলেছেন আল্লাহর করা সুপ্রিয় দর্শক শ্রোতা তো শিরকের আলোচনা আমরা এই পর্বে যেটুকু করলাম এর ভয়াবহতা বা ভয়াবহ পরিণতি সম্পর্কেই জানলাম ছোট বড়ো অনেক শির এর প্রকার আমরা ইনশাআল্লাহ বাকি গুলোতে আপনাদের সামনে উপস্থাপন করতে সচেষ্ট হব আল্লাহ আমাদের শির থেকে বাঁচার তাওফিক দান করুন আমিন আকাল্লাহিকা আশাহদ আসসালামুক রহমাত محمد رسول الله محمد رسول الله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 আমি আমাদের এই ধর্মের কাছে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা জাকা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল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 पाउंड उंड नंबर शून्योड तीन शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बेट पिस मानवत समाधान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 क्यों इलो आचरण जोर बोझार जन्म देख चरित्र गठने इसलम प्रति बृहस्पतिवार रे आठ टुन सम्प्रचार सकाल सार्लाशे बांग